আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে যে সিরিকের দ্বারায় জীবন মৃত্যুতে রূপান্তরিত হবে হৃদয় মরে যাবে সেই শিরিক নামক মৃত্যুর হাত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন অলফিতিনাতু আসাদু মিনাল কাতলি কোরআনে দুবার আল্লাহ বলেছেন অলফিত আকবর মিনাল কাতলি সুর আল বাকরাই বলেছেন যে শিরিক করা খুন হওয়ার চেয়েও আরো বড় মারাত্মক আরো বড়ো খুন হওয়া তাহলে একজন মানুষকে সিরিকের মধ্যে লিপ্ত করা মানে তাকে খুন করে ফেলা বরং অনন্ত জীবনের খুন হিসাবে এই খুনের মতো কোন খুন তো পৃথিবীতে পৃথিবীর বর্ডের উপরে যে খুন যায় সেই খুন তো ক্ষণকালের খুন আর যে খুন অনন্তকালের সেটাই তো আকবর সেটাই তো বড় খুন প্রিয় ভাই বোনেরা সেই বড় খুন থেকে যাতে আমরা উদ্ধার পাই যারা মানুষকে এই খুনটা করছে শিরকের মধ্যে ফেলে দিয়ে তার অনন্ত জীবনকে খুন করে ফেলছে অনন্ত জীবনের যার বানিয়ে ফেলছে যে যার নামের শাস্তি কল্পনাও করা যায় না কি পরিমান ভয়ঙ্কর ভয়াবহ এটা সহ্য করার কোন ক্ষমতা নাই যে জাহার নামে পড়ে গেলে এত ভয়ঙ্কর যে জাহার নাম সিরকের পরিণতিতে সেই জাহার নাম সেই জাহার নামে যারা মানুষকে বানায় তারা মানুষকে কত বড় খুন করল আসুন না আল কোরআনের তাজবিহের মর্ম বুঝে এই খুন থেকে এই মৃত্যু থেকে নিজেরা উদ্ধার পাই গত পর্বে মূলনীতি একটি আয়াত থেকে আয়াত থেকে সেই তাজবি নিয়ে আবারও হাজির হচ্ছে ইনশাল এই তাজবির উপরে অনেকগুলো পর্ব যাবে তাজবি আমি আল্লাহর করছি মানে আমি আল্লাহকে সকল দোষ থেকে পবিত্র করছি তিনটি বিষয়ে আল্লাহকে পবিত্র ঘোষণা করছি একটা হলো যত দোষ ত্রুটি আল্লাহর কোন দোষ ত্রুটি নেই জীবনে কোনো দিন আমি বলবো না যে আল্লাহ কেন এই কাজ করলেন আল্লাহ কেন আমার এই ক্ষতি করলেন আমি তো আল্লাহ তো আমি তো এটা বলতে পারবো না কারণ আদতেই তো আল্লাহর কোনো দোষ নেই উনি শুধু একজনে আছেন মহাবিশ্বে যার সব গুণ যার কোনো দোষ নেই তিনি আমাদের আল্লাহ তিনি একজনে সব গুণ ওনার কোনো দোষ নেই ওনার সব ন্যায় কোনো অন্যায় তিনি সৃষ্টির জন্য করেন না ওনার সব ইনসাপ অনুগ্রহ কখনো দিক থেকে কোনো এবং আমাদের উপর তাহলে তিনটি জিনিস থেকে আমি আল্লাহকে একেবারে পবিত্র ঘোষণা করে দিলাম পাক সাব বলে আমি বিশ্বাস করলাম তিনটি জিনিস একটি হলো যাবতীয় দোষ যা আছে দোষ টুটি সবগুলি থেকে উনি পবিত্র দ্বিতীয় तर को सतान नहीं सतान पवित्र तृत्य तरह को शरिक नहीं रूप शरिका के पवित्र विश्वास करके पवित्र यह तस्बी कलानी हाकिमे बोझाना हो तस्बी गोन सामने एके ये तुम धरती आज के तस्बी टी आसबीर जो आयाटी नहीं आस এটি সুরা অনুষ আ নাম্বর ৮ো তাজবিহের পসঙ্গগুলো বুঝতে হবে কোন কোন জিনিস থেকে আল্লাকে পবিত্র ঘোষণা করছেন না আল্লাহ সেই মর্মগুলো আমাদের অন্তরে থাকতে হবে ওবুধু নামিন দু নিল্লাহ েমাললা আদুুর রহম ওলাইন ফরহম ও কুউনহা উলা এ সভাা উনা আইন দল্লহ ফুল আতুনাউ আল্হ হবে মেলা আলাম ফিস মাওয়া থবালা ফেল। আম্মা আল্লাহকে বাদ দিয়ে তারা যে সব মাবুদের পূজা করে তারা তো বলে যে এগুলি আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য পূজা করি আল্লাহকে পাওয়ার জন্যই দেব দেবীকে হিসেবে আমরা গ্রহণ করি মক্কার কার্বা শরীফে তিনশো ষাট মূর্তি তারা বলতো এটা তো আল্লাহর জন্যই ইল্লা ইরি কেন হুয়ালাকলেখ হে আল্লাহ এগুলোর চালাবেন একজন রাজা বাচ্চার যেমন মন্ত্রী লাগে তার সভাসদ লাগে পরিষদ লাগে আপনারও তো লাগবে এই জন্য এগুলো সব সহযোগী মহাবুদ ওরা মনে করতো আল্লাহ বুঝি মানুষেরই মতো বুঝি মানুষ প্রেসিডেন্টের মতো আল্লাহ আকবার। তিনি যে অকল্পনীয় মহাশক্তি তিনি সৃষ্টি করেন এরকম আসমান জমিনে কোন জিনিসে তাকে অক্ষম করতে না। যখন যা চাইবেন সাথে সাথে সৃষ্টি করতে পারেন এমন ক্ষমতার মালিক একাই গোটা মহাবিশ্বকে চালাচ্ছেন আজকে এক পর্বে যেমন সমস্ত জীবন একজন মাত্র আল্লাহর কাছে এই গোটা শত শত কোটি গ্যালাক্সির মহা জগৎ পরিচালনা করা যেমন একটা মশা পরিচালনা করাও আল্লাহর কাছে তেমনই কোনো ব্যস্ত আল্লাহর কাছে সবই মশা মশাচ্ছে আর ছোট আপনার কাছে আমার কাছে একেবারে দু কোটি আলোক বর্ষ মাইল বিস্তৃত কল্পনা করতে পারছি না আল্লাহ চালাবেন মিন কাছে এবং এটা আল্লাহকে তারা অজ্ঞ মনে করছে যে আল্লাহ তা আমাদের অবস্থা জানেন না বা আল্লাহকে নির্দয় মনে করছেন আল্লাহ তো এত দয়া নেই এই জন্য একজন দয়াল বাবাটা বা লাগবে ওনার সাথে আল্লাহর হটলাইন আছে ভালো লাইন আছে নজবিল্লা এইটাই তো শিরক এটা মনে করাটাই শির্ক আকবর যে সরাসরি আল্লাহকে পাবো না একজন একজন ধর্মগুরু লাগবে এই সেরকির বিরুদ্ধে নুসালাম সাড়ে নয়শো বছর লড়াই করে গেছেন হুদ আলাই সারা জীবন লড়ে গেছেন সোহেব সালাম লুত আলাই দাউদ্দাল আলাইহিমালাম মুসা আলাই সমস্ত আমি এই সেরকির বিরুদ্ধে লড়াই করে গেছেন যে আল্লাহকে পাবা সরাসরি ইসলাম মানে হলো ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ সরাসরি সেজনা করো আল্লাহকে সরাসরি আল্লাহ আকবর সরাসরি সুফহান আল্লাহ সরাসরি আলহামদুলিল্লাহ কোনো ভায়া মিডিয়া নাই। কেউ লাগবে না আল্লাহর বন্দর মাঝে কেউই নাই আল্লাহ বন্দার সব জানেন সব বুঝেন এই যে মেসাল দেওয়া হয় যে একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে পাবলিককে সরাসরি যেতে পারে একজন মন্ত্রীর মিডিয়া লাগে আরে প্রেসিডেন্ট তো এই পাবলিকের কোন অবস্থায় জানে না চক্রের পলকে আসা যাওয়া কল্পনা গুলিও আল্লাহ জানেন সে আল্লাহকে অজ্ঞের সাথে তুলনা করলে কত বড় জোরম হলো এটা এই জন্য সুরানব দেব দেবীর পূজা করে আবাদত করে এদের কোনো ক্ষতি করতে পারে না আবাদত কেন করো তার ডো ক্ষতি করার কোনো ক্ষমতাই রাখে না তোমার তো ওকে বয় করে লাভ কি বল তোমার কোনো উপকারও করতে পারবে না না উপকার না অপকার এসব পঙ্গু অথর্ব এগুলোর পূজা করে কি হয় কেন পূজা করো। করোয়ুল উনায়ন যুক্তি কি যুক্তি এসব দেব দেবী ধর্মগুরু অমুক তমুক এগুলো সব সোফা উনায়ন দাল্ল এগুলি আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ইবলিজ কিভাবে ধোকাটা দিয়েছে ইবলিজ জানে যে এদেরকে পূজা করাতে হলে এই আদম সন্তানগুলির একটা যুক্তি দাঁড় করাতে হবে এরা তো ব্রেইন আছে যুক্তি একটা দিয়ে এদেরকে বুঝ না দিলে ওটা করবে না এই যুক্তি দিয়েছে আরে আল্লাহর জন্যই তো করতেছি সব মানু তেজুল আরে এগুলোর অবদত্ত করি আল্লাহর নয় করতে পাওয়ার জন্য দেখুন শয়তান কি মন্ত্র শিখিয়ে দিল কি ধোকাটা দিল আদমরে বলছে আরে আদম তুমি কি জানো এই যে গাছ আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই আদম এ হাওয়া এই গাছ ছিনো এই গাছ খেতে নিষেধ করেছেন কেন গাছের ফল খেতে নিষেধ করেছেন কেন এই জন্য যে এটা খেলে তোমরা দুইজন হয় ফেরস্তা হয়ে যাবা না হলে ছিল জান্নাতি হয়ে যাবা কি কুমন্ত্রনাথ শয়তান যে জানে শত্রু আদমকে যে কুমন্ত্রণা দিয়ে নিষিদ্ধ গাছের ফল খাইয়াছে আদমের দিয়েছে জানো ওই ধর্মগুরু কি জানো না আরে ওনাকে দলে তো পেয়ে আল্লাহ আল্লাহকে পাইবে আর শয়তানকে পেয়ে শানা ওনাকে ধরলে একেবারে শয়তানের বান্দা হইয়া চিরকাল জাহান নামি সেই জিনিস নিষিদ্ধ গাছের ফল খেলে উলঙ্গ হয়ে বের হয়ে যাবে ওইটা বলবে না ভায়া ধরলে যে মোসেক হয়ে চির জাহান নামি হয়ে যাবে এটা তো বলবে না উল্টাটা একেবারে উল্টাটা আল্লাহকে পেয়ে যাবে একেবারে নওয়াজ প্রিয় দর্শক সময় হচ্ছে একটি বিরতির বিরতির পরে ইনশাল্লাহ আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষার পালা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 দেখুন প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আল কোরআন এর নীতির বর্ণনা নিয়ে আজকে সুরাই উনশোর আঠারো নম্বর আয়ারটি পড়েছি যেখানে আল্লাহ তালা মোর কথা তুলে ধরেছেন ইবলিস কিভাবে ঢোকায় ফেলেছে ওদেরকে সব করবে। পৃথিবীতে যত শরীর হয় ধর্মগুরু কেন্দ্রিক যত ব্রাহ্মণ ঠাকুর পোপ ফাদার যত পীর বুজুর্গ অলিয়াউলিয়া ধর্মগুরু সব এই একটাই কথা সেই নুহাল্লাহ সালামের যুগ থেকে এই পর্যন্ত যুক্তি একটাই যে ওনাদের উচিলে আল্লাহকে পাওয়া যাবে ইবলিস নিষিদ্ধ গাছের ফল যেমন বলেছিল এই গাছের উশিলা তুমি আর ফেরস্তা হয়ে যাবা ঠিক ওই ফর্মুলা তারা যাবে না যত করবে তত আল্লাহ থেকে দূরে সরবে সেটাই বানিয়েছে আল্লাহকে পাওয়ার উসিলা আহ আল্লাহ তাল্লা তো জন্য এটা বলছেন আল্লাহ বলছেন হ্যাঁ আল্লাহর কাছে এরা সব সাফাতকারী সাফাত করবে তোমাদেরকে মুক্তি পাইয়ে দেবে আল্লাহকে এমন কিছু জ্ঞান দিচ্ছ আসমান জমিনে যেটা আছে বলে আল্লাহ নিজেই জানেন না আল্লাহ নিজেই জানেন না আল্লাহর কাছে এরকম কোন দেব দেবী এরকম কোন ধর্মগুরু সাফাতকারী হবে কিনা আল্লাহ নিজেই জানেন না জানেন না মানে এটার অস্তিত্বই নেই থাকলে তো আল্লাহ জানতেন আপনার জন্যই এগুলি আপনার কাছে আমাদেরকে পৌঁছায় আল্লাহ কে কই আমি তো জানিনা কই আমার কাছে পৌঁছায় একটা তো আসে না সব কই যায় সব তো নামে যায় কোথায় পৌঁছে এটা তো আর বললো না অসালুহিন্তুটা জাহান নামে পৌঁছে তালা নিজের তাজবি এর ঘোষণা দিলেন এটা তাজবিহের দ্বিতীয় জায়গা যেটা আমরা নিয়ে আসলাম আজকে তারা যে কথা বলেছে এটা থেকে আল্লাহ একেবারে পবিত্র কাছে কোন পবিত্রের জন্য তার কোন সেরিকি দেবদেবী কোন করতে পারবে না আল্লাহর তার মাঝে সে যে ভায়ামিডিয়া দালাল মাহবুব তৈরি করেছে এই দালালরা কোন সাবাদ করবে না তারা নাপাক এই বিশ্বাস নাপাক। এই নাপাক নাফাক থেকে আল্লাহ পবিত্র সাফাতের মালিক আল্লাহ আল্লাহ মালিক কেউ যদি সাফাতের মাঝখানে কোনো বায়োমিডিয়া গ্রহণ না করে কোনো দালাল মাহবুদ গ্রহণ না করে কোনো অ্যাসোসিয়েট মাবুদ গ্রহণ না করে ডাইরেক্ট আল্লাহকে সেজ না করে ডাইরেক্ট আল্লাহ কাছে সে দোয়া করে আশ্রয় চায় পানা চায় সব সরাসরি আল্লাহর সাথে আলম থেকে জেনে নিলো কোরআন হাদি জেনে নিল জেনে নিয়ে এমাদত গুলি করতে হবে তাকে তার নিজেকে তার আল্লা সাথে এটা যদি করে তাহলে আল্লাহ আল্লাহকে আমাদের দিন সাপাতকারী ব্যবস্থা করবেন জন্য সাফাত আছে জন্য কোনো সাফাত নেই নবী সাল্লাম থেকে একটা হাদিস রয়েছে তিনি বললেন মান আসা আদাস বেসাফা রাসুল আল্লাহ সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল কে আপনার সাফাত দ্বারা সবচেয়ে বেশি লাভবান হবে কে আমাদের দিন তিনি বলেন আস আদন না কলবে। আমার সাফাত পেয়ে সবচেয়ে উপকৃত হবে তারাই যে পড়েছে তার অন্তরের আল্লাহ সর কেউ নেই ডাইরেক্ট উনি মাহবুত কোন ভাইটায় কমে যে ভায়া স্থাপন করেছিল আমার আর আল্লাহর কোনো ভয়া কমে মোহাম্মদ সাল্লাম আবুজাহাল উতভা সাহেবারা যে তিনশো ষাট মূর্তি আল্লাহর সৃষ্টির মাঝখানে স্থাপন করেছিল আমার আর আল্লাহর মাঝখানে এরকম কোন ভায়া নেই কোনো ধর্মগুরু নামে কেউই আল্লাহর আমার মাঝখানে কোন ভায়া নাই আমি ডাইরেক্ট আল্লাহর বান্ধা আল্লাহ ইবাদতের মালিক আমার ভক্তির মালিক আমার কলবের তাবাজ্জুহের মালিক সব কিছুর মালিক আমার আল্লাহ উনি ছাড়া কাউকে চিনি না না কেউ নেই মাহবুদ বলতে কেউ নাই আমার এইটা যে বলবে সাফাত সে পাবে সাফাত না চাইলেও সে পাবে আর সারা জীবন সাফাত সাফাত সাফাত করে জান যে এই যুক্তি দিয়া শরিক করলো আল্লাহর সাথে আল্লাহ বললেন আসলে আবাদত পাওয়ার জন্য কেউ মাবুত হওয়ার জন্য মাবুদের প্রথম যোগ্যতা হবে সে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা রাখতে হবে আল্লাহ মারতে চাইবে সে মারতে দেবে না সে রক্ষা করবে আল্লাহ দিতে চাইবে সে বিপদ আসতে দেবে না রক্ষা করবে আছে কারো এই ক্ষমতা তাহলে সে কেমনে যে আমাকে নিরাপত্তাই দিতে পারবে না আমার দরকার সময় যান বাঁচাইতে পারবে না সে আমার মাবুদ মাহবুদে আমাকে যখন দিকে নিয়ে যাবে মাহবুদ সহ জাহান নামে আহারে দুর্ভাগ্য যার কাছে কিছু চাইতাম সে তোমরা আর যাদেরকে মাহবুদ বানিয়েছ এত সখের মাবুদ এত ভক্তির এত শ্রদ্ধার একেবারে মাবুদ বলতেছে বসে জলে স্থলে বনে জঙ্গলে যেখানেই থাকো না কেন আমাকে ডাকো আমি উদ্ধার করবো আমাকে মা বুধ হতে হলে ন্যূন্যতম বন্দাকে রক্ষা করাটা যোগ্যতা থাকতে হবে সেটা তো নাই কেমতের ময়দানে কিছু করতে পারবে না এর নোম আমা তার বুধ তোমরা। আর আল্লাহকে বাদ দিয়ে আপাতত এখন কে কাকে রক্ষা করবো সবাই তো এক জায়গায় ফের যখন লোহিত সাগরের তলায় মরতেছিল কে সাহায্য নিয়ে এসছে নমরুদ যখন ল্যাংড়া মশায় কামড়িয়ে মেরেছিল তার যে মাহবুদের রক্ষা করতে গিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলেছিল কই তার মাহবুদের উপকার করতে পারলো কমেনু যখন জন্যই জান দিল মহাপ্লাবনে পড়লো সবাই দেব দেবীর মহাব্বাতে কই কে নৌকা আসলো একটু রক্ষা করতে যে বরং দেব দেবদের বিরুদ্ধে ছিল উনি তো দেখি নৌকায় বেছে গেলেন কেমন আর মাহবুদ চিরঞ্জীব সর্বশক্তিমান তাঁর সেই ক্ষমতা আছে তিনি বাঁচিয়েছেন যে আমাকে বিপদের করতে পারবে না এই তো সাগরে যখন টর্নেডো আর তখন আর কেউ কাউকে ডাকে না বাদ সব বাঁধ সব লাই লা কাহিনী কিন্তু মিনার দলে তখন শুরু হয়ে যায় ওইটা তখন আল্লামুখী সবাই এখানে আল্লাহ তহ এজন্য। যারা সাফাতের আশায় কাউকে পূজা দিচ্ছে তার ইবাদত করছে সাফাতের আশা করাটা একটা পূজা আল্লাহ সারা কার কাছে আল্লাহ সারা কারো কাছে সাফাতে আশা করাটা একটা পূজা সাফাতের সাফাত চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর সাফাত রাসুরের সাফাত আম্বি কেরামদের সাফাত ফেরেস্তাদের সাফাত আল্লাহ নেবান্দাদের সাফাত এগুলো সবাই আল্লাহর হাতে আল্লাহর জিনিস আল্লাহ যাকে ইচ্ছা যাকে দিয়ে তিনি কেমতে উপকার দিতে চাইবেন তিনি করাবেন সেটা সেটা আল্লাহর অনুমোদন লাগবে আল্লাহ সন্তুষ্টি লাগবে যার জন্য সাফাহাত করা হবে তার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট আছেন কিনা এবং কে সাফাত করবে তাকে আল্লাহ অনুমতি দিয়েছেন কিনা দুই দিক থেকে অনুমোদন আল্লাহর লাগবে কেউই কিছুই করতে পারবে না আর যে সিরিপ করবে তা সাফাত নাই মিন হামিমি শফি যারা জালিম মোশেক তাদের কোনো সাফাতকারীও নাই কোনো এমন বন্ধুও নাই যে বন্ধুর কথা শোনা হবে প্রিয় ভাই বেনারা এই এখানে আল্লাহ এই আয়াতের মধ্যে তিনি তাজবিহ করেছেন তাদের এই দাবিকে বাতিল করেছেন তাদের এই মিথ্যাচারকে বাতিল করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া তারা যে মাত্র লোককে সাফাতের আশায় তারা মবুদ বানিয়ে নিয়েছে যারা কোনো ক্ষতিরও ক্ষমতা রাখে না কোনো লাভ করারও রাখে না তাদের সাফাতকারী বলে তারা তাদের প্রতি যেই প্রতিদা বিশ্বাস তৈরি করলো আল্লাহ তালা নিজেকে এই তাদের দেবতাদের থেকে তাদের এই থেকে থেকে তিনি পবিত্র ঘোষণা করে দিলেন যে খবরদার তোমরা মানুষেরা এটাকে আমার দিক থেকে কোনো ধর্ম বলে বিশ্বাস করো না আমার দিক থেকে কোনো কথা বলে এটাকে বিশ্বাস করো না এটা আমি নি আমার সাথে এর কোনো সম্পর্ক নেই জমা দেব তিনি আমার আবাদত আল্লাহ কাছে পৌঁছাবেন তার স্টেশন হয়ে আল্লাহ কাছে আমাকে পৌঁছতে হবে আমার কলব তার কলবের দিকে মতাবাজ্য হবে তারপরে তিনি আল্লাহ দিকে মতাবাজ্য করবেন অথবা আমি সলেহ হতে হলে ওনার হাতে হাত না দিলে আল্লাহ আমাকে নেককার বানাবেন না উনি এটার এজেন্ট ওনার কাছে ক্ষমতা আছে দেওয়ানদের দপ্তরে উনি আমার নাম লিখে দিবেন ওনার এই পাওয়ার আছে জালিক এগুলি সবে অপবিত্র কথা না পাক কথা এগুলি থেকেই এখানে আল্লাহ তালা নিজেকে পবিত্র বলে ঘোষণা দিলেন সব হানু আম্মা শেখুন তারা যে সিরিক করছে আল্লাহ এর থেকে পবিত্র অনেক উর্ধে আল্লাহর বন্দাদের অবস্থা জানতে কোন বায়ামিডিয়া লাগবে আল্লাহর আল্লাহ এত অজ্ঞ নাকি না তিনি সব জানেন সর্বশক্তিমান তিনি একাই সব কিছুর করার ক্ষমতা রাখেন অতএব আল্লাহর সাথে কোনো শরীর থাকার কোন প্রশ্নই আসে না অতএব যারা বায়ামিডিয়া গ্রহণ করেন উসিলা গ্রহণ করেন সাফাতের আশায় এইোষণা করছেনিক করেন তাহলে আল্লাহ তালা বায়ো মিডিয়া গ্রহণের সিরিক থেকে আমাদের হেফাজত করুন আপনার আপনার পারে উট রোড বার্মিংহামে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক টাকা পাঠে আমাদের ইমেল করুন